তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি লোকদের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আমরা যদি দীর্ঘ আলোচনায় নাও যাই শুধু এআতের প্রতি যদি লক্ষ্য লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে মানুষের উপকারিতার বিষয়টা আল্লাহ রব্বুল আলমী সামনে উল্লিখিত কাজগুলোর সাথে সম্পৃক্ত করে দিয়েছে তো সে কাজগুলো আসলে যখন ইমান দারদের দ্বারা সম্পাদিত হবে তখনই মানুষ সবচেয়ে বেশি উপকার লাভ করবে কারণ মানুষের জন্য সবচেয়ে বেশি দরদিকে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন সারা পৃথিবীর যত মায়া মোহ্বত ভালোবাসা আছে সব যদি এক একপাল্লায় রাখা হয় আর আল্লাহ তালার ভালোবাসা যদি আল্লাহ তালার ভালোবাসাকে তো আর এই সব ভালোবাসার সাথে তুলনা করা যাবে না মাপা যাবে না হাদিসে রসোসোল্লাহ আলাম যেহেতু উদাহরণ দিয়েছেন ওদের বোঝা সহজ করে দিয়েছেন যে পৃথিবীতে যত মা আছে তার ভালোবাসা সন্তানের প্রতি যত আত্মীয় স্বজন আছে ভালবাসা। এই সব কিছুর আল্লাহ তাল ভালোবাসার এক সোভাগের এক ভাগ আর বাকি নিরানব্বই ভাগ ভালবাসা কার কাছে আল্লাহ রব্বুল্লা আলমিনের নিকট তো যিনি মানুষদেরকে এই পরিমাণ ভালবাসেন। তিনি তাদেরকে যে পথ দেখাবেন তাদের জন্য এর চেয়ে উপকারী পথ আর কি হবে সে আল্লাহ রব্বুল আলমিনের সাথে সঠিক সম্পর্কের অধিকারী এবং আল্লাহ রব্বুল আলমিনকে প্রকৃতভাবে ভালোবাসে যারা তারা হলো মুমিনরা এই জন্য মুমেনদের দ্বারা পৃথিবীবাসী যেই পরিমাণ উপকৃত হবে আর কারো দ্বারা এটা কল্পনা করা যায় কারণ মুমেনরা অন্যের সাথে সদাচরণ করবে অন্যদেরকে উপকার পৌঁছাবে এটা আল্লাহর জন্য নই করবে সে কারণ সৃষ্টি আল্লাহর সে আল্লাহর নৈকর্য লাভ করার জন্য সৃষ্টির প্রতি সে সদয় হবে হাদিস রসুল সাল্লাম বলেছেন আল খাল যে সৃষ্টি সম্পূর্ণটা আল্লাহ পরিবারের মতো আল্লাহর সবচেয়ে প্রিয় হলো যে বান্দাদের কাছে বান্দাদের জন্য বেশি বান্দাদের জন্য বেশি উপকারী উমার রবি আল্লাহ উমা থেকে এক হাদি বর্ণিত রাস্লামকে জিজ্ঞাস করা হয়েছে মান আহাব্বুনা যে আল্লাহর সবচেয়ে প্রিয় কে লোকদের মধ্যে যারা লোকদের জন্য সবচেয়ে বেশি উপকারী আল্লাহ পাকের কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্য থেকে আমল হল যে কোনো মুমেনের অন্তরের মধ্যে তুমি কোনো আনন্দ প্রবেশ করাবে তাকসিফু আনহু কোরবাতান তার কোনো বিপদ দূর করে দিবে আউ তকভি আনহু দইনান তার কোনো ঋণ পরিশোধ করে দেবে তার খুদা মিটাবে কোনো মুসলিমের সাথে তার প্রয়োজন পূরণের জন্য আমি বের হব এটা আমার কাছে কোন দুই মাস এতে কাছে বেশি প্রিয় ওমান কফ সাহুল্লাহরতাহ যে তার গুসাকে সংবরণ করবে আল্লাহ তালা তার গুণাসমূহকে ঢেকে রাখবেন ওমান কাজামা গাইজান ওয়ালাউশিয়াহু আম্লাহ কালবাহু রিজান কেউ যদি তার গুসাকে অবধ গুসাকে দমন করে সে ইচ্ছে করলে এটাকে বাস্তবায়ন করতে পারতো এর বিনিময়ে আল্লাহ তালা তার অন্তর্কে সন্তুষ্টি দিয়া ভরে দিবেন। ওমান মাসামা আখিহিল মুসলিম হইয়া আলহ কেউ যদি মুসলিম ভাইয়ের সাথে তার কোনো প্রয়োজন পূরণে বের হয় তার এই প্রয়োজন পূরণ পর্যন্ত আল্লাহ তালা তার পাকে দৃঢ় রাখবেন ইউমাত জিল্লুল আকদাম যেদিন অন্যান্য অন্য পা সমূহ পিছলে যাবে ও ইন্না সু খুলুকি আমালা কমা ইউফিদুল খাল্লুল আসাল আর অসদ্ আচরণ আমাল সমূহকে বিনষ্ট করে দেয় যেমন মধুকে সিরকা বিনষ্ট করে দেয় তো একজন মুসলিমের আচরণ আসলে এমনই হবে যে সে অন্যের জন্য নিবেদিত হবে এক হাদিসের মধ্যে রসদ সাল্লি আসাল্লাম বলেছেন যে কিছু লোক আছে যে যারা কল্যাণের চাবি তাদের দ্বারা মানুষ শুধু কল্যাণই লাভ করে তারা উঠে বসে চলে থামে সব কিছু লোকদের জন্য কল্যাণকর হয় ও ইন্সে উনা আসানি হালিস আর কিছু ব্যক্তিবর্গ এমন আছে যে তাদের সব কিছুই অনিষ্টকর তার জীবিত থাকাও অনিষ্টকর তার মৃত মৃত্যুবরণ করা অনিষ্টকর তার কোনো কর্মকাণ্ড করা অনিষ্টকর তার নীরব থাকাও অনিষ্টকর এরা হলো ক্ষতির চাবি এই দুই শ্রেণীর লোকই পৃথিবীর মধ্যে বিদ্যমান আছে। তো মোমেনরা মূলত আসলে হয় কি তাদের সব কিছুই হয় লোকের এমন কি আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অশান্তির বিষয় মনে করি যুদ্ধবিগ্রহ তাই না মারামারি কাটাকাটি ফেরস্তাদেরকে যখন আল্লাহ তাল্লাহ বললেন যে আমি পৃথিবীর মধ্যে বনি আদম আদমদের আদম সন্তানকে রাজত্ব দেব। তখন ফেরস্তারা বলেছিলেন যে এমনদেরকে আপনি সেখানে রাজত্ব দিবেন যারা মারামারি কাটাকাটি করবে মারামারি কাটাকাটি মানুষের একটা স্বভাব আর যে স্বভাবটা আসলে পছন্দ নিও না ফেরেস্তারা তো পছন্দ করেননি কিন্তু এই বিষয়টাও যখন একজন মুমেনের মধ্যে আসবে এটা পৃথিবীর জন্য কি হবে কল্যাণকর হবে এই আয়াতের মধ্যে দেখেন আল্লাবুল আলামিন বলেছেন যে তোমাদেরকে লুকদের জন্য বের করা হয়েছে লিনাস তোমরা এমন জাতি যাদেরকে লোকদের জন্য বের করা হয়েছে আবু হুরের আয়াতের ব্যাখ্যায় কি বলেন ইসলাম যেন তোমরা মানুষের জন্য শ্রেষ্ঠ এইভাবে প্রমাণিত হও মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী এইভাবে তোমরা সাব্যস্ত হও যে তাদেরকে তোমরা শিকলে বেঁধে নিয়ে আসো অতপর তারা ইসলামে প্রবেশ করে এর অর্থ কি রসসল্লা আলিয়া সাল্লাম খান্দকের যুদ্ধের পরে আহজাবের পরে বলেছিলেন আল- না। এখন থেকে আমরা তাদের বিরুদ্ধে অগ্রাভিযান পরিচালনা করব। আমরা আক্রমণ করব তাদের উপর তারা আমাদের উপর আর আক্রমণ করবে না বিশেষত আরবদের ব্যাপারে বলবৎ ছিল যে মুসলিম রা আক্রমণ করেছে পুরা পৃথিবীতে তারা বিজয়ী জাতি হিসেবে ছিল এই যে মুসলিমরা আক্রমণের জন্য বের হবে মুসলিম শরীফের রেগাতের মধ্যে রাসুল বলেছেন যে তোমরা পৃথিবীর মধ্যে বের হয়ে যাবে গিয়ে কি করবে ওজু বিসমিল্লাহ যে আল্লাহর নামে তুমি কি করো যুদ্ধ করো লোকদেরকে বলো যে তোমরা ইসলামের বিধান মেনে নাও ইসলাম গ্রহণ করো আর যদি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত না থাকো তাহলে ইসলামের বিধান ইসলামের বর্ষতা স্বীকার করে ইসলামীর শাসন মেনে সৌ নাগরিক হিসাবে তোমরা বসবাস করো আর যদি এতটুকুতে সম্মত না হয় তাহলে তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে সিদ্ধান্ত দিবে কিসে তরবারি সোজাসপটা কী ছিল প্রস্তাব ছিল সারা পৃথিবীবাসীর প্রতি এটা এটা দেখতে মনে হয় যে মানুষদেরকে বাধ্য করা হচ্ছে কোনো একটা আদর্শের জন্য না আসলে পুরা পৃথিবীবাসী আল্লাহ তালার সৃষ্টি অধিকার রাখে তারা জান্নাতে জানলাতে যাওয়ার আল্লাহাল রববের অধীনে থাকার আল্লাহালার বিধান দিয়ে তারা পরিচালিত হওয়ার আর এর মধ্যে বাধা হয়ে এসেছে পুরো পৃথিবীর যারা স্বোষিত মালিক হয়ে গিয়েছে তারা তারা নিজেদের বিধান নিজেদের আইন কানুন নিজেদের সুবিধা মতো নিয়ম দিয়ে মানুষদেরকে জড়িত করে ফেলেছে। মানুষদেরকে আবদ্ধ করে ফেলেছে মানুষদেরকে গোলাম বানিয়ে ফেলেছে এই জন্যই সাহাবাই কামরিদ ওয়ানুল্লাহ স্পষ্ট ঘোষণা ছিল এটা যে আমরা বেরিয়েছি কেন লিনুখরিজাল মিন ইলা রিল যে আমরা বেরিয়েছি যে আল্লাহর বান্দাদেরকে বান্দাদের গুলামী থেকে আল্লাহর গুলামির দিকে নিয়ে যাওয়ার জন্য এই গুলামরা আল্লাহর গোলামরা যারা নেতৃত্বের অধিকারী তারা নিজেদের গুলাম বানিয়ে রেখেছে বনিয়দমকে পুরা সৃষ্টিকে আল্লাহর মখলুককে সেই গুলামি থেকে উদ্ধার করার জন্য আমরা বেরিয়েছি তা আসলে ইসলামের যুদ্ধটা ছিলই পুরা পৃথিবীবাসীকে মুক্ত করার জন্য আল্লাহর সৃষ্টিকে মুক্ত করার জন্য আল্লাহর সৃষ্টির কল্যাণের কল্যাণার্থী তেইজন্যবু হরে তু এই আয়াতের অর্থ এটা বলেছেন যে কুমতুমাস তোমরা শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ তোমরা লোকদেরকে সেকলে বেঁধে নিয়ে আস ফিল ইসলাম এইভাবে তাদেরকে ইসলামের ভিতর প্রবেশ করো কলা কতাদ হুম উম্মু মোহাম্মদিন সাল্লি আসাল্লাম যে খাই উম্মত হলো মোহাম্মদ সাল্লামের উমার নিল কিতাল এর পূর্বে কোন নবীকে এইভাবে নির্দেশ দেওয়া হয় নাই ফাহুমারা ফয়ুদ ফিদিন তারা কাফেরদেরকে কাফেরদের সাথে যুদ্ধ করে আর এই প্রক্রিয়ায় তারা মুস ওদেরকে ইসলামের ভিতরে নিয়ে আসে এটা তাদের জন্য কল্যাণকর হয় যারা ইসলাম গ্রহণ করে ফেলে এটা তো তাদের জন্য চিরস্থায়ী কল্যাণ বয়ে আনেই যারা ইসলাম গ্রহণ করে না যে সমস্ত নেতৃবৃন্দ লোকদেরকে দাস গোলাম বানিয়ে রেখেছিল। তাদের জন্য কল্যাণকর হয় যে তারা অপকর্মের ফিরিস্তি আর দীর্ঘ করতে পারে না যার কারণে জাহার নামে তারা জ্বলবে কিন্তু জলার মধ্যে তাদের একটা কি থাকবে একটু তাদের ইয়ে হবে সুবিধা হবে যে আরও বেশি জ্বলতে হলো না কারণ তারা যদি অপরাধের ফিরিসে আরো দীর্ঘ করতে পারতো তাহলে জাহার নামের উত্তাপ জাহার নামের কষ্ট তাদের আরো বেশি ভোগ করতে হত। আর যারা নিহত হয় যুদ্ধে তারাও যেহেতু হক সত্যকে প্রতিহত করার জন্য তারা এই পরিমাণ কি ছিল যুদ্ধাঙ্গেহি ছিল যে তারা নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে তারপরও সত্যকে কামড়ে আঁকড়ে ধরে রেখেছে সত্যকে তারা আরে মিথ্যাকে আঁকড়ে ধরে রেখেছে সত্যকে গ্রহণ করেনি এই লোকগুলো যদি পৃথিবীতে আরও বেশি দিন বেঁচে থাকত তাহলে তাদের অপরাধের ফিরিস্তি দীর্ঘ হতো তাদের জন্য কল্যাণকর হতো যারা নিহত হয়েছে তাদের জন্য এটা কল্যাণ করা হয়েছে যে সমস্ত নেতৃবৃন্দের হাত থেকে ক্ষমতা অপসারিত হয়েছে ক্ষমতা ছুটে গিয়েছে তাদের জন্য কল্যাণ করা হয়েছে আর যারা ইসলাম গ্রহণ করেছে পুরা দলে দলে লোক ইসলামের ছায়ায় আশ্রয় গ্রহণ করার সুযোগ পেয়েছে তাদের জন্য তো কল্যাণকর হয়েছেই এটা আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া কল্যাণের ব্যবস্থা এটা কাফের মুর্শেকদেরকে আমরা কী বোঝাবো দুঃখজনক বিষয় হলো যে অনেক মুসলিমরাই আল্লাহ তালার দেওয়া রাসুলসাল্লাসম সাহাবায়ক রামের অনু অনুসৃত এই নীতি এবং এই রীতিটাকে কল্যাণকর ভাবতে পারতেছেন নিজেদের সম্পদ সম্পর্কে নিজেদেরই তাদের সচে চেতনা সচেতনতা নেই নিজেদেরই খবর নেই কাফের মুশ্রিকদের প্রপাগান্ডায় তাদের নিন্দাবাদের কারণে পরাজিত মানসিকতা নিয়ে তাদের সামনে হাত গুটিয়ে এইগুলোর কি করতে থাকে পরাজিকতা পরাজিত পরাজিত মানসিকতা নিয়ে তাদের এইগুলোর জবাব দেওয়ার চেষ্টা করে মুসলিম তো এমন এই মেয়েলি স্বভাবের এই পরাজিত মান স্বভাব নিয়ে তাদের মোকাবেলা করবে না সে তো বাহাদুরের মতো সিংহের মতো আল্লাহ তালার বন্দা হিসেবে আল্লাহ ছাড়া আর কাউকে সে কোন তোয়াক্কা করবে না তারা কারো কোনো একজন রুগী সে যত ছট ছট করবে তার অপারেশন প্রয়োজন প্রয়োজনে তার হাত পা বেঁধে প্রয়োজনে তাকে অবশ করে তাকে কি করতে হবে অপারেশন করতে হবে তার থেকে ক্যান্সারের যে কুশ আছে এটা কি করে দিতে হবে ফেলে দিতে হবে আসলে বাস্তবে দেখেন ইসলামের যুদ্ধটা এটাই ছিল ক্যান্সারের কুশগুলোই ফেলে দেওয়া ছিল ইতিহাস যদি আমরা দেখি তাহলে কি দেখব রাসুল সাল্লাহাম দশ বছর যুদ্ধ করেছেন এই দশ বছরের যুদ্ধে মুসলিম এবং কাফের এই দুনো বাহিনীর থেকে যতগুলো যুদ্ধ হয়েছে এই সব যুদ্ধে নিহতের সংখ্যা সমষ্টি সাত শতের বেশি না কত শতের বেশি না ১০ বছর যুদ্ধ করেছেন পুরা পৃথিবীকে উলট করে দিয়েছেন কিন্তু মানব দেহ কি হয়ে পড়েছে সুস্থ হয়ে পড়েছে যেই আরবদের আচরণটা ছিল এমন যে উটের পানি পান করা নিয়ে সামান্য ছোটখাটো বিষয় নিয়ে তারা এক শত কত বছর যুদ্ধ করেছে চার বছর ছর মানে শত শত বছর যুদ্ধ করতে বিষয় নেই আর সেই আরবদের অবস্থাটা কি হয়েছে দিয়ে দিচ্ছে যেখানে কুরাইশা ছাড় আরবের মধ্যে কোন গুত্র কোন গোষ্ঠী কোন বণিক দলের যান মালের নিরাপত্তা ছিল না কুরাইশদের শুধু কাবা ঘরে রুচিলাই পুরো আরবের মধ্যে নিরাপত্তার সাথে বিচারণার একটা সুযোগ ছিল আরবের মধ্যে যে যাকে যেভাবে পেত তার জানমাল তার জন্য কি হয়ে হয়ে বৈধ যান এমন একটা অবস্থা ছিল সেই আরবের অবস্থা কি হয়েছে যে রাসুসাল্লা ভবিষ্যৎবাণী করেছিলেন এবং বাস্তবে সেটা ঘটেছে যে হাদারামাউত ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত একজন মহিলা উটের আরে স্বর্ণের বোঝা নিয়ে একাই কি সফর করেছে দিনে রাতে কারু ব্যাপারে তার কোনো আশঙ্কা জাগেনি যে আমার এর দিকে এই আমার আমার ইজ্জত সম্মানের দিকে বা আমার সম্পদের দিকে কেউ কি করবে। দেখ এমন নিরাপত্তা কি হয়েছে এসেছে আসলে ইসলাম যে নিরাপত্তা যেই স্বাধীনতা যেই মানবিকতা যেই উন্নত সেবা পৃথিবীবাসীকে দিয়েছে কেউ এর ধারে কাছে অকল্পনা করতে পারে না অমরাদুল মুসলিমের জীবনের মূল্য কি পরিমাণ বলেন আরবের মধ্যে এক বুড়ি বৃদ্ধা ছিল পাগল টাইপের শুধু লোকদেরকে কথা বলে ব্যস্ত রাখত এই ধরনের লোকদের কাছে কেউ কিন্তু ঘেসে না পাইলেই শুধু কথা বলে কথা বলতে বলতে কান জ্বালা করে দেয় ছাড়তে চায় না সাধারণ এলাকার মুরব্বী জন এমন কেউ থাকলে যুবকেরা বা যারা একটু ভক্তি শ্রদ্ধা করে এরা একটু তাদের থেকে দূরে দূরে দিয়ে চলে কেন সে পাইলে তার কথা ছাড়বে না ওই মহিলার অবস্থা এমনার রাস্তার মধ্যে দাঁড় করিয়ে সে কথা বলতে বলতে যতক্ষণ পরিতৃপ্ত হয়ে ছেড়ে না যেত রাসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথা শুনতে মানবতার বলিয়া ওড়ানো সহজ বাকি মানবতা দেখানো এটা কঠিন মদিনায় গ্রাম্য এক লোক ছিল বিদায় করতেন বলতেন যে জহাই হলো আমাদের গ্রামের আত্মীয় আমরা হলাম তার শহরের আত্মীয় থাকে না অনেকের গ্রামে বাড়িঘর থাকে আত্মীয় স্বজন থাকে রাসুসাম তার ব্যাপারে এমন একদিন বাজারে কি ছাড়ো ছাড়ো কে আমার চোখ ধরছ কে চোখ বন্ধ করেছো ছাড়ো ছাড়ো পরে এইভাবে মাথা খুব নাড়াইতেছে পরে রাসুসাল্লা ইসলাম বলতেছেন যে এই গুলামকে কে কিনবে সে বুঝতে পারছে যে কে রাসুল আসলাম তো এই যখন বুঝতে পারছে তখন সে মাথা ছাড়ানোর জন্য চেষ্টা না করে রসুল সাল্লামের শরীরের সাথে আরো বেশি মানে আরো বেশি সেটে যে রাসুল সাল্লামের বরকতটা নিয়ে নেই রাসুল সাল্লা বলছেন যে এই গোলামকে তোমরা কে কিনবে তা আসলে রাসুলসাল্লাসাল্লাম কৌতুক করছেন তার সাথে তখন সে বলছে ইদান তাজিদুনি কাসুল্লাহ রাসুল আমি যেই আকৃতি আমার খারাপ তাহলে তো বিক্রির মত আপনি পাবেন না কেউ আমাকে কিনবে না আমাকে অচল গুলাম হিসাবে তুমি আল্লাহর নিকট অচল নমর নর ঘটনা বলতেছিলাম মদিনার মসজিদে উঠে তিনি ভাষণ দিলেন যে রাসুসাল্লা ইসমের মেয়েদের মুহর ছিল এই পরিমাণ রাসুল সাল্লা ইসলামের স্ত্রীদের মোহর ছিল এই পরিমাণ রাসুল বিয়ে দিয়েছেন এই পরিমাণ মোহরে রাসুল বিয়ে করেছেন এই পরিমাণ মোহরে সুতরাং এই পরিমাণের কেউ যদি বেশি মোহর দেয় তাহলে সেই মোহর দেওয়ার সুযোগ আমি দেব না কাউকে অতিরিক্ত মোহর বাইতুল মালে জমা করে দেব এই খুব দিয়ে তিনি বের মেম্বার থেকে মেম্বার থেকে নেমেছেন এক মহিলা বৃদ্ধা মহিলা বলতেছে মোমোর আপনার কথা মানবো না আল্লাহর কোরআনের কথা মানব অবকাশ রেখেছে আর আপনি বলতেছেন এই পরিমাণের বেশি দেওয়া যাবে না উমর আল্লাহ বললেন যে একজন মহিলা পর্যন্ত কোরআন উমরের চেয়ে ভালো বুঝে মেম্বারে উঠে তারপরে আবার দ্বিতীয়বার ভাষণ দিলেন যে তোমরা মহর তোমাদের যার যে পরিমাণ ইচ্ছা দিতে পারো তোমরা সেই ব্যাপারে আমার কোনো বিধিনিষেধ নেই আমরা মানবতার বলি রাই ঠিকই কিন্তু আসলে মানবতা দেখানো এটা কঠিন সারা পৃথিবীর নিরীহ জনগণকে পাইকারিভাবে সবাইকে বোমা মেরে হত্যা করে আবার তারাই হলো মানবতার সারা পৃথিবীর একেবারে হোলসেলার এরাই সারা পৃথিবীতে মানবতা বিতরণ করে আসলে ইসলামের মানবতা এটা কোনো বলি না এটা কোনো অযৌক্তিক বা অবাস্তব হওয়াই কোনো এগুলো স্লোগান নয় প্রকৃত ইসলাম যা শিখায় তার অনুসারিদেরকে সেই অনুযায়ী আমলের মধ্যে সে ওঠায় আর প্রকৃত মুসলিম সেই যে আসলে মানুষের জন্য সেই ধরনের সেবক হয়ে ওঠে আমাদেরকে আসলে প্রকৃত মুসলিম হতে হলে মানবতার এই শিক্ষাগুলো আমাদের নিতে হবে রসদালাম কি বলেছেন রসদাল্লা ইসলাম বলেছেন কেউ ক্ষুধার্ত সময় ব্যয় করে আর তার প্রতিবেশী কেউ পরিতৃপ্ত হয়ে খাবার খেয়ে রাত কাটায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় রাত কাটায় এই ব্যক্তি আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এটা প্রতিবেশীর ক্ষেত্রে শুধু মুসলিম প্রতিবেশীর কথা রসদাম বলেননি যেই কোনো প্রতিবেশী ইসলাম তো শুধু আসলে মুসলিমরা তো আখেরাতে সফলতা পাবেই দুনিয়ার মধ্যে তাদের অনেক হাহক আছে মানুষ হিসাবে একজন অমুসলিমেরও অনেক অধিকার ইসলামে দিয়ে রেখেছে অমুসলিমদের অধীনে একজন অমুসলিম ততটুকু অধিকার পাওয়া সম্ভব পায় না যতটুকু মুসলিমদের অধীনে একজন অমুসলিম পায় আসলে এটা শুধু ঘটনা নয় আবু আবাইদুল্লাহ রবি আল্লাহতালহ সিরিয়ার একটা অঞ্চল দখল করেছে সিরিয়াটা রোম সেই সময় রোমিওদের ছিল তো কোন কারণে তিনি যে অঞ্চল দখল করেছিলেন সেই অঞ্চল থেকে সেনাবাহিনী সরিয়ে নিতে হয়েছে সময় অঞ্চলের মধ্যে ছিল বসবাস। আর মূলত রোমিওদের শাসন ক্ষমতাই ছিল কারা খ্রিস্টানরা তো মুসলিমরা সেই অঞ্চল থেকে চলে যাওয়ার সময় জনগণ থেকে তাদের নিরাপত্তার কারণে যে জিজিয়া কর নেওয়া হয়েছিল সেগুলি আবার ফিরে দিয়া গেছে বলেন যোদ্ধারা কোন এলাকায় জয় করার পরে সাধারণ জনগণকে নিরাপত্তা দান করার পরে তাদের বিধানের জন্য তাদের থেকে যে কর নেওয়া হয় সেটা আবার ফিরিয়ে দিয়ে যাবে কোন কারণে এখান থেকে চলে গেলে পুরা পৃথিবীর ইতিহাসে শুনেছেন ফিরিয়ে দিয়ে গেছেন যখন তারা ফিরিয়ে দিয়ে বলতেছেন যে এখন কোন কৌশলের কারণে তারা বলেছিল পর্যন্ত তারা বলতেছিল আমাদের স্বজাতি শাসকরা আমাদের উপর শাসন করা হচ্ছে আমাদের উপর শাসন করা আমাদের জন্য বেশি ভালো ছিল ওয়াল ফাদিমা শাহিদাত বিহিল আদাউ এ শত্রুরা পর্যন্ত এই বিরোধীরা পর্যন্ত মুসলিমদের ব্যাপারে সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে ইসলামের শাসন আসলে এই পর্যায়ের ছিল এই জন্যই দেখেন যে মুসলিম শাসন ইসলাম মুসলিমরা ইসলামের সেই আদর্শ ধরে না রাখলেও শুধু মুসলিম নাম থাকার পরে তাদের শাসন যেই পরিমাণ দীর্ঘ হয়েছে পৃথিবীর ইতিহাসে আর কারো শাসন এই পরিমাণ দীর্ঘ হয়েছে কোনো আদর্শের শাসন এই পরিমাণ দীর্ঘ হয়েছে তাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি এসেছে তাদের আমলি কমতি এসেছে কিন্তু তারপর এই ভারত ও মহাদেশে অবস্থা দেখেন পুরা পৃথিবীতে মুসলিমদের খণ্ড খণ্ড হয়ে যাওয়ার পর রাজ্যগুলো দেখেন এটা আসলে ইসলামের প্রভাব একজন ভালো মুসলিম সে উন্নত মানবিকতার অধিকারী আসলে আমাদের বর্তমানে পুরা পৃথিবীতে প্রয়োজন কিসের এই সত্যিকার মুসলিমদের যতদিন পর্যন্ত সত্যিকার মুসলিমদের আবির্ভাব তাদের ক্ষমতায়ন তাদের প্রতিষ্ঠা পৃথিবীতে না হবে পৃথিবী এই জাহান্নাম থেকে বের হতে পারবে না দুনিয়ার জাহান্নাম থেকেও কি হতে পারবে না বের হতে পারবে না জাহান থেকে বের হতে পেরেছে শান্তি সঙ্গ বলেন জাতিসংঘ বলেন শান্তি বাহিনী বলেন যত বাহিনী পৃথিবীতে এসেছে যেই কোনো সময়ের তুলনায় তাদের দ্বারা মারামারি আরও বেশি হয়েছে কাটাকাটি আরও বেশি হয়েছে বনিয়াদমের রক্ত তাদের দ্বারাও আরও বেশি ঝরেছে এখন সারা পৃথিবীতে মানবা মানবাধিকারের ধ্বজাধার মানবাধিকারের স্লোগান দেওয়াদের রাজত্ব নয় পৃথিবীর যে কোনো সময়ের তুলনায় মানুষের দিক দিয়া সবচেয়ে বেশি অনিরাপদ নয়। যে কোনো ক্ষুদ্র জাতিগোষ্ঠী তারা নিজেদের সব কিছুর আফ্রিকার বিশাল জাতিগোষ্ঠী সাধারণত তারা অশিক্ষিত হয় তারা শতে শত বৎসর যাবৎ কি করতে হয়েছে গোলামি করতে হয়েছে এই মানবাধিকারের ধ্বজাধারি পশ্চিমাদের নিজেদের বাড়ি থেকে তাদেরকে গোলাম বানিয়ে এই সারা পৃথিবীতে মানবতা শিখতে হবে মানবতার শবক নিতে হবে আমরা এমন হিনুমানতার শিকার হয়ে পড়েছি যে তাদের কাছে আমরা মানবতার উজর দেখাই আমরা নিজেদের ইসলাম তো শুধু মানবতা আল্লা সৃষ্টির প্রত্যেকটা শ্রেণীর জন্য অধিকার রেখেছে আমি আলোচনায় বলতেছিলাম যে থানবাহক ইসলাম নামে একটি কিতাব লিখে গেছে সেখানে তিনি প্রতিটা শ্রেণীর হক কোরআন এবং সন্না থেকে তিনি আলোচনা করে গেছেন এগুলি পিঁপড়ার কি হক এই জন্তু জানোয়ারের কি হক তেলাপোকা এর একটা হক আছে একটা পিঁপড়ার হক আছে আপনার উপর শুধু মানুষের নয় একটা জন্তু জানোয়ার একটা হক আছে নিজেকে আপনি আত্মহত্যা করতে পারেন না যেকোনো ভাবে আপনার সম্পদ আপনি নিজেই নষ্ট করতে পারেন না আপনার স্ত্রীর হক আছে সন্তানের হক আছে পিতার হক আছে ভাইয়ের হক আছে প্রতিবেশীর হক আছে নিজের যে নিজের হক আদায় কিভাবে করবে তুমি নিজের অধিকার কিভাবে তুমি লাভ করবে ইসলাম এই অধিকার লাভ করার জন্য কামরাকামরির এই পথ এই পথ পথেই যেতে দেয় না যাদের ক্ষমতা আছে তাদেরকে বলে দে যে তোমরা যারা নিরীহ তাদেরকে তোমরা কি দাও অধিকার দাও এই অধিকার দেওয়া তোমাদের দায়িত্ব। তাদের সম্পদে বঞ্চিতদের জন্য অভাবীদের জন্য হক রয়েছে তাদের কর্তব্য এই হক কি করে দেওয়া আদায় করে দেওয়া নামাজ আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে কি ফরজ এ বাদত এ নামাজ আদায় করার জন্য কোথায় যেতে হয় মাসজিদে ফরজ একটা ব্যবস্থা যেহেতু যে গরিব মিসকিন যেই অসহায় ব্যক্তিরা আমার সম্পদের হক আমার শক্তির হক আদায় করার মাধ্যম তারা কি অসম্মানিত অপমানিত ওলা ফালা তানহার তোমার এই ফরজাদায় হতো না ইসলাম লোকদেরকে এই মানসিকতা শিখায় যে সে অভাবী সে দুর্বল সে অসহায় এই কারণে সে তোমার করুণার পাত্র না বরং তুমি তার প্রতি আরো কি অনুগ্রহের স্বীকার করবে যে তোমার কারণে আমি এই কল্যাণ লাভ করতে পারতেছি এই পুণ্য অর্জন করতে পারতেছি এই হক আদায় করতে পারতেছি শুধু যে আপনি টাকা পয়সা সম্পদ দিয়ে তাকে সহায়তা করবেন শক্তি দিয়ে সহায়তা করবেন এটা না তার প্রতি আপনার মান সম্মান ইজ্জত সম্ভ্রম তার প্রতি আপনার এই দয়ামায়া ভালোবাসাটাও এই পর্যায়ে থাকবে ঘৃণা করার তো কোনো অবকাশই নেই কারণে তাকে ঘৃণা করবেন আপনি নিজেকে ইসলাম এই শিক্ষা দেন সাম্যের গান গায় তারা আসলে সাম্যের সংজ্ঞাই তাদের কি জানা নেই কিন্তু গান গায় সাম্যের ইসলাম যে সাম্য যেই সমতা শিক্ষা দিয়েছে যেই নিরপেক্ষ নিরপেক্ষতা শিক্ষা দিয়েছে সারা পৃথিবীর যা বলেছে এটা সম্পূর্ণ একশো ভাগের একশো ভাগ করে দেখিয়েছে আর যুগে যুগে মুসলিমরা এমন হতে রয়েছে যার কারণে যেখানেই মুসলিমরা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ তাদের দ্বারা শান্তির হাওয়া প্রবাহিত হয়েছে আপনি একেবারে দীর্ঘ ইতিহাস সত্রাতো এখন বসে বসে জানা সম্ভব না একেবারে বর্তমান উত্থান এর কিছু নমুনা আমাদেরকে কি করেছেন দেখিয়েছেন আফগানিস্তানে দেখেন তালিবানরা তারা শরীয়তের বিধানের দাবিদার তাই না তারা আলহামদুলিল্লাহ কাবুলে ক্ষমতায় গিয়েছে বিশটা বৎসর দেশের এই এজেন্টরা বিদেশিদের সহায়তায় এদেরকে হত্যা করেছে এদেরকে মারেছে মেরেছে এদের যার পর নাই ক্ষতি করেছে করে নাই বিশ বছর পরে যখন তারা ওদের উপর বিজয়ী হলো প্রতিশোধ কিনিয়েছে তারা বলেন এ কাবুল দখল করেছে তারা কয়জন লোককে হত্যা করেছে প্রতিশোধ পরায়ণ হয়ে পৃথিবীর ইতিহাস দেখাতে পারবেন যারাই মানবতার ওদের পুরো ইতিহাস ঘেটে দেখাতে পারবেন এমন কোন ঘটনা তারপরে তারা বলে যে পর্যবেক্ষণ করি তারা কতটুকু নারী স্বাধীনতা রক্ষা করে নারী অধিকার রক্ষা করে তারপরে আমরা তাদেরকে স্বীকৃতি দেব। আল্লাহ সমস্ত কুলাঙ্গারদের স্বীকৃতির অপেক্ষায় নেই আল্লাহর বন্দারা তাদের ওই স্বীকৃতির মুখাপেক্ষি থাকবে না ইনশাল্লা বরং তারাই এদের স্বীকৃতি ভিক্ষা করতে হবে ইনশাল প্রকৃত মুসলিমরা যদি আসলে প্রকৃত মুসলিম হয়ে যায় অন্যরা তাদের দয়ায় বাসিত এদের আল্লাহ ছাড়া কারো থেকে দয়া ভিক্ষা করতে হবে না মোল্লা রাহিমা উল্লাহ ওদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধে নেমেছিলেন কি বিশ্বাস নিয়ে কী নিয়ে পাকিস্তানের ওলামায়ে একরাম আরবের ওলামায়ে একরাম পুরা পৃথিবীর ওলামায়ে একরামের যে ওয়ফদ যে দল ডেলিগেট ওনার কাছে গিয়েছিল তিনি কি বলেছিলেন যে আপনারা আমেরিকা পুরা পৃথিবী ওদের অস্ত্র অস্ত্র, টেকনোলজি ওদের পারমাণবিক বোমা এইগুলির ভয় দেখাচ্ছেন এদের শক্তি বড় না আল্লাহর শক্তি বড় আমরা তাদের চেয়ে শক্তি আমাদের কম কিন্তু আমরা নির্ভরশীল কার প্রতি আল্লাহর প্রতি সুতরাং আল্লাহর শক্তি তো তাদের চেয়ে বেশি আছে আমার প্রতি যে ধারণা পোষণ করব সে আচরণ আমি তাকে দেখাবো আসলে আমরা আল্লাহকে ভুলে গিয়ে কোন উপত্যকায় কোন কোন এই মরুভূমিতে দৌড়াইতেছি নিজেরাই আসলে এখন ঠিক ঠিকানা পাচ্ছি ঠিকানা বাদ দিয়ে আমরা ঠিকানা হীন যদি আমরা এগুলির সবচেয়ে বেশি ব্যবহারের উপযোগী কে আল্লাহর হায়াতি সৃষ্টির সবকিছু এগুলো কার জন্য ইমানদারদের জন্য সৃষ্টি তো আল্লাহর কিন্তু আর আখেরাতে তো শুধুই তাদের জন্য কোরআনের বক্তব্য যে এইগুলো আসলে কাদের না কাফেরদের না কার আর তো শুধু এখানে ইমানদারদের সাথে কাফের কি আছে কি আছে কাফেরদেরও কাফেররাও কিছু পায় হকাশে বলতে কাফেররাও কিছু কি করে পায় ভুক করতেছে এগুলি ক্ষেত্র বিশেষে অনেক সময় দেখা যায় যে মালিকের চেয়ে ডাকাতের কাছে পয়সা বেশি এমন হয়ে যায় না এমন হয়ে যায় কতক্ষণ যতক্ষণ পর্যন্ত ডাকাতের এই কি আছে রাজত্ব আছে এই প্রভাব আছে পরে যখন আবার দিনের বেলা সবকিছু কি হয়ে জেগে উঠবে তখন ডাকাতের দল কি করতে হবে পালাতে হবে এই জেগে ওঠার শুধু অপেক্ষা না আমরা মুসলিমরা ঘুমিয়ে আসি উদাসীন হয়ে আছি এই কারণে ডাকাতের দল রাজত্ব করে বেড়াচ্ছে আলহামদুলিল্লাহ মুসলিমরা যখন উঠে যাবে তখন আবার দেখা যাবে যে ওরা পালানোর কি পাবে না জায়গা পাবে না ইনশাল আসলে মানবতার মুক্তি এটা নির্ভর করে মুসলিমদের ইসলামে উঠে আসার উপর এই জন্য আয়াতের মধ্যে আল্লাহ রব আল কি বলেছেন তোমরা লোকদের জন্য উপকারী কিভাবে বিল মা আর তোমরা কি করবে আমর বিল মা আর পৃথিবীতে কল্যাণের প্রবাহ তোমরা সৃষ্টি করবে কল্যাণের হাওয়া বয়ে দিবে তোমরা হও না আনিল মু অন্যায় অপরাধ অবিচার এইগুলোকে তোমরা ফিরাবে এইগুলো থেকে নিষেধ করবে অন্যায় অপরাধ যদি আর ভালো কাজের যদি আল্লাহ দিয়ে আর তোমরা আল্লাহর প্রতি বিশ্বাসী হবে আল্লাহর প্রতি ইমান রাখবে তা আল্লাহর প্রতি যার আছে সে আল্লাহর থেকে নিবে আর আল্লাহর সৃষ্টিকে বিলিয়ে দেবে ইয়া বিলাল আনফিক এই আশঙ্কা করোনা একজন মুসলিমের দৃষ্টিকার দিকে আল্লাহর দিকে তখন দেখা যাবে না যে শাসক পেট ভরে খেয়ে ঘুমুচ্ছে আর তার একজন সাধারণ নাগরিক কি করতেছে ক্ষুধার রাত কাটাচ্ছে এটা হবে না মুসলিমদের ইতিহাস হয় নাই মুসলিম খোলাখাদের ইতিহাসের মধ্যে হয়েছে মুসলিমদের যদি ইসলাম নিয়ে তারা এভাবে প্রতিষ্ঠিত হতে পারে বাস্তব অবস্থাটা এটাই হবে যে এই ধরনের এখন তো সম্পদ সারা পৃথিবীর বুক করতেছে গুটি মানুষ তখন দেখা যাবে এর সুষম বন্টন হবে পুরোটা পুরো পৃথিবীর একজনকেও না খেয়ে থাকতে দেখা যাবে না বরং অবস্থাটা এমন হবে যে মুসি জাকাত নেয়ার মতো কি পাওয়া যাবে না লোক পাওয়া যাবে না আর রাসুস এই ভবিষ্যৎবাণী করে গেছেন ইসলাম যখন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় তখন এর ফল এটাই হয় যে জাগাত নেয়ার কি থাকে না লুক থাকে না আল্লাহ তালা আমাদের বিষয়গুলি উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দেন মুসলিমদেরকে আমাদের নিজেদের ঘরের পুঁজি কি এটা বোঝার তৌফিক দান করে ওয়াহুদ আওয়ালী আলহামদুলিল্লাহ রব